হে প্রভু দয়া তোমার নামে উড়ন্ত পাখিরা সুরতলে হে প্রভু দয়া মই তোমার নামে উড়ন্ত পাখিরা সুরতলে গে যাই শো দোমগা গে যায় সদা দো মারিগা তুমি প্রভুরহমা হে প্রভু দয়াময় তোমার নামে উড়ন্ত পাখিরা সুর তোলে হে প্রভু দয়াময় তোমার নামে উড়ন্ত পাখিরা সুর তোলে গগন জুড়ে দেখি তারার মেলা একটি চাঁদকে নিয়ে তাদের খেলা গগন জুড়ে দেখি তারার মেলা একটি চাঁদকে নিয়ে তাদের খেলা গঙ্গন জুড়ে দেখি তারার মেলা একটি চাঁদকে নিয়ে তাদের খেলা যছনার আলোতে ভরে যায় প্রা জোছলার আলোতে ভরে যায় প্র তুমি প্রভুর রহমা এ প্রভু দয়াময় তোমার নামে উড়ন্ত পাখিরা সুরতলে হে প্রভু দয়া ময় তোমার নামে উড়ন্ত পাখিরা ভুবন জুড়ে তো বসুধা মাখা সবুজ শেমন রঙে নিপুনাকা জুড়ে তো বসু সবুজ সেমন রঙে নিপুনা ভুবন জুড়ে তব বসু মাখা সবুজ শেমন রঙ এপা সুন্দর পৃথিবীটা তো মারিদা সুন্দর পৃথিবীটা তো তুমি প্রভু মা হে প্রভু দয়াময় তোমার নামী উড়ন্ত পাখিরা সুর তুলে হে প্রভু দয়াময় তোমার নামে উড়ন্ত পাখিরা সুর তোলে জীবন মরন্ত বহাতে লেখা তোমারই দয়াতে মোর বেঁচে থাকা জীবন মরন্ত বহাতে লেখা তোমারি দয়াতে মোর বেঁচে থাকা জীবন মরন্ত বহাতে লেখা তোমারি দয়াতে মোর বেঁচে থাকা কণ্ঠে তুলেছি তাই তোমারি গান কণ্ঠে তুলেছি তাই গান তুমি প্রভুর হে প্রভু দয়া মোমার নামে উড়ন্ত পাখিরা শূর তুলে হে প্রভু দয়া তোমার নামে উড়ন্ত পাখিরা শূরতুলে গে যায় সদা তোমারী গান, গে যায় শো দোমারী তুমি প্রভুর রহমা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 উড়ন্ত পাখিরা স্বামীরা তুলে